আসসালামাইকুম ওরকতাত আলহামদুলিল্লাহ হিরবিলাম সম্মানিত দর্শক শ্রোতা অল্প কিছুদিন পরেই আমাদের সামনে এক মহাপবিত্র মোবারকময় মাস আল্লাহ রব আলিনের বিশেষ নিয়ামত শাহরের মানের আগমন ঘটবে ইনশাআল্লাহ শাহরের মাদানের প্রস্তুতিমূলক কিছু বিষয় আমরা সংক্ষেপে তুলে ধরব ইনশাআল্লাহ আল্লাহ সবহান হুয়া তালা যুগে যুগে সকল আম্বিয়া সালামের উম্মতের উপরে এই সিয়ামকে আল্লাহ পাক ফরস করেছেন এবং এই সিয়াম ওম্মত মুহমদি কেও আল্লাহ দান করেছেন কুতিবা কমা কুতিবাদীন মিন কবলি কুম লা হে ইমন্দার तुम सियाम के फरसा जेमनीतिपूर्व सकल नबीर यह सियाम फरस कर मूल उद्देश्य हल्ला जोरा तकआ अर्जन करते माहिर मान शाहरुद तकआई मूलत मास समित भाई माहिरने प्रस्तुति नवा दरकारान शुक्रिया आदायर मास शाहरुशर आल्ला যাবতীয় নিয়ামতের শকর কিভাবে আদায় করব এই মাহের অমাদানে আল্লাহ সুবান ও তালা সেই শিক্ষা আমাদেরকে দেন এই রমাদান শাহরুম মুবারক একটি বরকতময় মাস এই মাসে আল্লাহ সবহান হুয়া তালা সকল আমলের মাধ্যমে এবাদত বন্দেগির মাধ্যমে মুমিনদেরকে আল্লাহ সুবাহান তালা বরকতদান করেন এই মাসটি শাহরুর রহমা এই মাসে আল্লাহ সবহান হুয়া তালা আল্লাহর বান্দাদের উপর অজস্র দ্বারায় রহমত বর্ষণ করে থাকেন এই মাসটি শাহরুল মগফেরাহ এই মাসে আল্লাহ সুবাহান হুয়া তালা আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন এই মাসটি শাহরু লাইলাতুল কাদার এই মাসে আল্লাহ রব্বুল আলমিন লুকিয়ে রেখেছেন লাইলাতুল কাদরের মতো মহা মহামহিমান্বিত রজনী এজন্য সম্মানিত ভাই ও বোনেরা পবিত্র রমাদান আসার আগেই আমাদেরকে মাহে রমাদানের জন্য কিছু প্রস্তুতিমূলক কার্যক্রম দরকার আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম রমাদান মাসের ফদিলত রমাদান মাসের বরকত রমাদান মাসের যাবতীয় ফাদ করার জন্য দুটি শর্ত আরোপ করেছেন নবী সাল আলহি ওর সাদ করেন মান ইমানি ওমান ইমান গুফের আলহু মা তাক জম্বিহিমানবী সাল্লু আলাহাসাল্লামের সাথ করেন যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে ইমান এবং এহতেসাবের সাথে আল্লাহ সুবাহহু আ তালা তার অতীতের সকল গুণাকে ক্ষমা করে দেন যে ব্যক্তি রমাদান মাসে কেয়াম করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সলা দাদাই করবে তবে শর্ত হল ইমান এবং এহতেসাহাবের সাথে আল্লাহ সুবাহানা তার অতীতের সকল গুণাগুলোকে মাফ করে দেন যে ব্যক্তি লাইলাতল কদরে আবাদত করবে ইমান এবং এহতেসাহাবের সাথে আল্লাহ সুবাহতালা তার অতীতের গুণাগুলো ক্ষমা করে দেন এখানে তিনটি এবাদতের ক্ষেত্রে আল্লা রসুল সাল্লাহ আলহ্লাম ইমান এবং এহতেসাবের শর্ত আরোপ করেছেন এজন্য সম্মানিত ভাইরা রমাদান মাস আসার আগে আমাদের ইমানকে বিশুদ্ধ করা প্রয়োজন আমাদের ইমানের মধ্যে অসংখ্য শির্খ অসংখ্য বিদাত লুকাইত রয়েছে এজন্য ইমান যদি বিশুদ্ধ না হয় ইমান যদি শির মুক্ত না হয় ইমান যদি বিদাত মুক্ত না হয় তাহলে মাহেরমাদানের ফদিলত লাভ করা সম্ভব হবে না ঠিক একইভাবে নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম আরেকটি শর্ত আরোপ করেছেন সাথে। বলতে আল্লাহর একজন বান্দা जयम हिसाब निजेब अर्थात कतटुकू भल कतुकू गुणार्ई हिसाबटुकु रमादान आसार आगे फिलबें एर जीवने जे कबीरा गुणागुलू थुणागुलू के चिन्हित कर কবিরা গুণাগুলো থেকে খালেজভাবে তাওবা করার জন্য প্রচেষ্টা চালাবেন এইভাবে রমাদান আসার আগেই আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে যাতে আমরা সঠিকভাবে রমাদানের যাবতীয় রহমত বরকত ফজিলত লাভ করি এজন্য জন্য খালেজভাবে তাওবা করে সার্বিকভাবে ইমানকে বিশুদ্ধ করে রমাদানের জন্য প্রস্তুতি নেওয়া দরকার এরপরে আমরা রমাদান মাস সিয়াম আরম্ভ করব ছাঁদ দেখার মাধ্যমে নবী সাল্লা ইসলাম বলেন সুমু লিরু ইয়িহিফিরু লিরু ইয়া তোমরা সাঁত দেখে রোজা আরম্ভ কর এবং সাঁত দেখেই তোমরা সিয়াম পরিত্যাগ কর সুতরাং যখন আমাদের দেশে ছাঁদ দেখা যাবে এবং আমাদের দেশ থেকে ঘোষণা আসবে রমাদান মাসের তখনই আমরা সিয়াম পালন করা শুরু করব নতুন সাঁত দেখে আমরা নবী সাল্লাসলামের সুন্না অনুযায়ী ওই দোয়াটি আমরা পড়ব আল্লাহ আহিল্লাহ আলাইনা বিল ইমান ইসলাম হেলা আল্লা খাইরিন। এই দোয়াটি নবী সাল্লা উলাইসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমরা এই দোয়া পড়ে আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করে পবিত্র রমাদান মাসের সিয়াম কেয়াম সাহারি তারি ইফতার সকল এবাদত বন্দেগী আমরা আরম্ভ করব ইনশাআল্লাহ আল্লাহবান আমাদের সবাইকে রমাদান মাসের যাবতীয় বরকত ফজিদ লাভ করা তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামাইকুম আহমতুল